ইবনু উমর রদ্দলা তু আল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের সময় উমর রদিয়ালাহাল্হ্ন নিজের কিছু সম্পত্তি সৎক্ষা করেছিলেন তা ছিল সামাগ নামে একটি খেজুর বাগান উমর রদ আল্লাহ বলেন হে আল্লাহ রসুল আমি একটি সম্পদ পেয়েছি যা আমার নিকট খুবই পছন্দনীয় আমি সেটি সৎকা করতে চাই নব্বি সাল্লাহ সাল্লাম বলেন মূল সম্পদটি এ শর্তে সৎক্ষা করো যে তা বিক্রি করা যাবে না দান করা যাবে না এবং কেউ ওয়ারিস হবে না বরং তার ফল দান করা হবে অতপর উমর আদিয়ত্নটি এভাবেই সৎকা করলেন আর এ সৎকা ব্যয় হবে আল্লা রাস্তায় দাস মুক্তির ব্যাপারে মিসকিন মেহমান মুসাফির ও আত্মীয়দের জন্য এর যে মুতাওয়াল্লি হবে তার জন্য তা থেকে সঙ্গত পরিমাণ আহার করলে কিংবা বন্ধু বান্ধবকে খাওয়ালে কোনো দোষ নেই তবে তা সঞ্চয় করা যাবে না